আবু হুরাইরা বলেন তার সাথে জানাবাতের অবস্থায় ছিলেন তিনি বলেন আমি নিজেকে অপবিত্র মনে করে সরে করলাম পরে আবু হুরায়রা রাজেল্লাহ তালাহু গোসল করে এলেন পুনরায় সাক্ষাৎ হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ওহে আবু কোথায় ছিলেন আবু রায়রা রাজাহনু বলেন আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসার সমীচীন মনে করিনি তিনি বললেন সুমান আল্লাহ মোমিন অপবিত্র হয় না